আল্লাপাক এই গায়েবর খবর মাধ্যমে জানি তাহলে এখানে একটা কথা আছে আমরা কথাটা একটু ব্যাখ্যা করে দিই একজন বলতেছে যে নবিসাম গায়েব জানেন আর একজন বলতেছে জানেন না দুজনের সাথে যদি আপনি কথা বলে দেখেন দুজনের কথা কিন্তু একটা কোরআনে আর বিচার ঠিক কোরআনে কারি মে আল্লাপাক বলছে এক গ্রুপ বলতেছে যে কোরআনে কারি মে আর বিছাড়া অন্য কোনো ভাষার কোনো শব্দ নাই এই কথা ঠিক এই কথার দলিল আছে আল্লাহাক বলছেন আরবি কোরআন করছি আরবি না যেমন এগুলো তো আরবি শব্দ না হেন তা এরকম অনেক শব্দ আছে কোরআনে তাহলে এখন আল্লাহ বলতেছেন না আরবি ছাড়া কিছু নাই আবার দেখি আমরা আরবি ছাড়াও আছে এখন কথা হলো ওই শব্দ গুলা অন্য ভাষা থেকে আসতে কিন্তু যেমন হয়ে গেছে তাহলে যে পক্ষ বলতেছে যে কোরআনে আর বিচারা নাই তার কথাও ঠিক আছে আবার যে বলতেছে যে কোরআনে আর বিচারা অন্য ভাষা আছে তার কথাও ঠিক আছে যারা বলতেছেন যে নাম গায়েব জানেন তাদের কথাও ঠিক আছে যারা বলতেছেন যে সমস্যা হলো আমরা গবেষণা করে মিলান দেখবেন যে লটকানো আর টাঙ্গানো একজন একজন বলতেছে লাইসি আরেকজন বলতেছে টাঙ্গি একজন বলতেছে জল একজন বলতেছে পানি আরেকজন বলতেছে হানি জিনিস কিন্তু আপনি সেখানে কোনো পয়সা আলো পাওয়া যাবে না আপনি দুই পক্ষেরই যারা একান্ত বড় আলেম যারা এলমি আলেম তাদের কিতাব দেখবেন তাদের সাথে কথা বলবেন তাদের কিতাব আদিতে বলা আছে আসলে নবিসাম মূলত নিজের থেকে গায়েব জানেন না আল্লাহ নবী সরাম কে জানান জানানোর পরে নবী সরুল জানেন তো কথাটা তো ঠিকই আছে আল্লাহাক এখানে আবার যারা না। তাদের কথা ঠিক আছে কারণ কোন মানুষ আল্লাহ ছাড়া গায়েব জানে না আল্লাহা কোরআনে অসংখ্য জায়গায় বলছেন সকল সাবি কাটি আল্লাহর হাতে আল্লাহ ছাড়া কেউ জানানা তারপর আবার নব বিসর্জন আপনি বলে দিন যে আমার কাছে কোন গায়েবের আমি গায়েব জানি না আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ক্ষতির ঠিক আছে কিন্তু যেটা আল্লাহ জানাইছেন গায়েবের মালিক আল্লাহ আল্লাহ যদি রাসুলকে কিছু জানান সেটা তো রাসুল জানেন গায়েব তো আমরাও জানি আপনারা গায়ব না এই পুরা কোরআনটাই তো গায়েব গায়ব পুরা কোরআনটাই আমরা কিছুই জানতাম না এটা মাহফুজে ছিল এটা আল্লাহ ছাড়া ফেরত তারা দেখে নাই এটা ছিল কোথায় মাহফুজ এ আল্লাহ ছাড়া কোনো ফেরস তাও এটা দেখে নাই কোরআন এটা গায়েবের বিষয় পুরাটাই কোরআন এটা আল্লাহবাক যখন আমাদেরকে দিয়ে দিচ্ছেন এখন তো আর গায়েব নাই এখন জাহের হয়ে গেছে এখন তো আমরা সবাই জানি গায়েব জানার পরে থাকে না তাহলে ওই কথা নিয়ে এটা উচিত নয় তবে মূল কথা হলো গায়েবের মালিকানা আল্লাহর তবে আল্লাপাক নবী সালামকে যতটুকু জানিয়েছেন ততটুকু নবী সালাম জানছেন